পিস টিভি মানবতার সমাধান বাংলা মানবতা সমাধান আপনারা যে যেখান থেকে বাংলার দর্শ অনুষ্ঠানে আমাদের সাথে অংশ নিয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আল্লাহ দিন শেখার দিনকে জানার জন্য আমাদের এই চেষ্টা ইচ্ছা এবং সময় ব্যয় দয়া করে কবুল করে নিন আমরা যা কিছু শিখছি এ দ্বারা আমাদের দুনিয়া এবং আখেরাতকে কল্যাণময় বরকতময় করে দিন দর্শক আমরা আলোচনা করছিলাম সুন্নাতের আলোকে শ্রম ও উপার্জন এ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম শ্রম পরিশ্রম শ্রমিকের কাজ এটা নিজেই একটা আবাদত এবং এর মাধ্যমে অনেকগুলো আবাদত পালন করতে সক্ষম হই যার একটা হলো ব্যয় করা আল্লাহর পথে আর এ ব্যয় সকল ক্ষেত্রে নিজের জন্য পরিবারের জন্য সব ব্যয় জন্য ব্যয় অন্য হাদিসে রসল সাল আলী আসলাম বলছেন আলিয়াদুলিয়া খায়ুমিন তা ব্যয় যে হাত করে খরচ যে করে এই হাতই তো উত্তম যে নেয় সে তো উত্তম নয় সে অনুত্তম তুমি এদের কষ্ট দিয়ে অন্য পথে ব্যয় করো না আমরা অনেক সময় আল্লাহর পথে ব্যয় বুঝি না আল্লাহর পথে ব্যয় আল্লাহর জন্য সময় ব্যয় করা আল্লাহর জন্য অর্থ ব্যয় করা যে পরিবারকে ব্যয় করা এটা বুঝতে পারি না পরিবার হবে আমরা পরিবারের জন্য ব্যয় করবো এটাও সদাকা কিন্তু এমন যেন না হয় পরিবার পরিজন্য বিলাসিতায় মেতে আছি আর আমার পড়শি খেতে পাচ্ছে না অন্য মানুষরা না খেয়ে রয়েছে আল্লাহ রসুল সালাম এটা বলেছেন যে ব্যক্তি তার অন্যতম নির্দেশ আর এ বিষয়ে আবু মোসা আসাহরির আল্লাহ তাহন বলছেন বললেন আল্লামা প্রত্যেক দায়িত্ব হলো কিছু অর্থ ব্যয় করা সম্পদ না থাকে টাকা পয়সা না থাকে কি করবে আল্লাহ রসুল্লাহ বললেন তার দুই হাত দিয়ে কর্ম করবে নিজের কল্যাণ করবে অন্যদেরকে সহযোগিতা করবে দান করবে বসে থাকা পরনির্ভরশীল হওয়ার কোন সুযোগ ইসলামে দেওয়া হয়নি নিজে দু হাতে কর্ম করবে নিজের কল্যাণ করবে আত্মনির্ভরশীল হবে মানুষের কল্যাণে ব্যয় করবে আর এই কল্যাণে ব্যয় করাই তো আমাদের সর্বোত্তম এবাদতের অন্যতম এ ব্যয় কোন কোন খাতে হবে সেটাও আবার আল্লাহ কোরআন কেরিমে আমাদেরকে বলেছেন প্রথমে পিতামাতার জন্য এরপরে আত্মীয় স্বজনের জন্য এরপরে দরিদ্র অসহায় ব্যথী মিসকিন তাদের জন্য দর্শক আমরা অনেক সময় পিতামাতাকে ব্যয় না করে মসজিদে ব্যয় করি ধর্মীয় অন্যান্য কাজে ব্যয় করি এটা ব্যয় নয় পিতামাতার জন্য ব্যয় করা ফরজ সন্তানের জন্য ব্যয় করা ফরজ স্ত্রীর জন্য ব্যয় করা ফরজ এরপরে দেখতে হবে আত্মীয় স্বের ভিতরে কারা দেওয়া যায় আপনি না। দেবে এর এরপরে অন্যান্যদের জন্য ব্যয়ের হাত বাড়িয়ে দিতে হবে দর্শক এভাবেই উপার্জনের মাধ্যমে শ্রমের মাধ্যমে আমরা একটা আবাদত করি অন্যান্য অনেকগুলো আবাদত আমাদের জন্য সহজ হয়ে যায় দর্শক এই পরিশ্রম এবং উপার্জন শ্রম ও উপার্জনের পদ্ধতিগুলো কি কি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে আল্লাহ আফদালুল কেসমি কুল্লু বেমাব ও আমলিবি সর্বোত্তম উপার্জন সর্বোত্তম আয় একটা হল হালাল কল্যাণময় ব্যবসা আর একটা হলো নিজের দেহ দিয়ে নিজের হাত দিয়ে পরিশ্রম করে উপার্জন করা তাহলে আমরা দুটো দিক এখানে পাচ্ছি একটা হলো বাণিজ্য এখানেও পরিশ্রম থাকে তবে এটা বাণিজ্য এর মাধ্যমে আমরা ক্রয় বিক্রয় করে উপার্জন করি আল্লাহ রসুল বলেন এই ক্রয় বিক্রয় যখন কল্যাণময় হয় ধোকামুক্ত পাপ মুক্ত হয় এটা সবচেয়ে উত্তম উপার্জন ব্যবসায় উৎসাহ দিয়েছেন রসল আর একটা হলো ব্যবসা করতে পারিনি নিজের হাতে কাজ করেছি সেটা শ্রমিকের কাজ হতে পারে রিক্সা চালকের কাজ হতে পারে কাজ হতে পারে, মুচি, কামার, কুমার, এ কাজ হতে পারে এগুলো সব সর্বোত্তম উপার্জন আবার কোন অফিসের কর্ম হতে পারে এটাও নিজের কর্ম কম্পিউটারের কাজ হতে পারে সবই আমাদের হাতের কর্ম আর এগুলো সবই উপার্জন এটা নিজের ব্যক্তিগত কুটির শিল্পে হতে পারে অন্যের অধীনে হতে পারে বেতনের হতে পারে যেভাবেই হোক না কেন এটা হলো আল্লাহ উত্তম রসুল সাল্লাহ উপার্জন সাল্লামের আচরিত শূন্য ছিল আমরা আগেও বলেছি দর্শক হয়তো আপনাদের মনে আছে যে দুনিয়ার অনেক মহাপুরুষ ধর্মপ্রবর্তক অনেক সুন্দর কথা বলেছেন কিন্তু এ কথাগুলো তার জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন এমন আদর্শ আমরা দেখি রসোল্লা সাল্লাহ শ্রমিকের কাজ করেছেন শ্রমের বিনিময়ে উপার্জন করেছেন কিন্তু আর আহ গানা মানলে আহলে মাক্কা তাহলে মক্কাভাসীদের ছাগল নিয়ে টাকার বিনিময়ে আমি ছাগল চড়িয়েছি রসুলাম খাদিজার ব্যবসায় বেতনের বিনিময়ে কর্ম করেছেন ব্যবসায় অংশগ্রহণ করেছেন তাহলে তিনি ব্যবসা করেছেন কর্মচারী কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন এবং তিনি শ্রমিকের কর্ম করেছেন কর্মদাতার কর্মও করেছেন প্রতিটি বিষয়ে আমরা তার ভিতরে পাই আদর্শ পাই রসল আল্লাহ সাহাবাহরাম তারাও কিন্তু একই রকম ব্যবসা এবং কায়িক শ্রম পছন্দ করতেন ভালোবাসতেন করতেন দর্শক এবং সাহাব একরামগণ সবাই শ্রমিকের কাজ নিজের কাজ নিজে করতেন পরিশ্রম কঠোর পরিশ্রম করতেন শুধু পুরুষগণ নয় নারীরাও মহিলা সাহাবিগণ তারা কুটির শিল্পে কর্ম করতেন পারিবারিক কাজ নিজে করতেন নিজে কর্ম করে উপার্জন করতেন দরিদ্র দুই হাতে কাজ করতেন ফতাবি ও ও নিজে কিছু বানাতেন ঘরে বসে দুই হাতে কাজ করে বিভিন্ন দ্রব্য তৈরি করে বাজারে বিক্রি করে সম্পদ অর্জন করতেন স্বামী দরিদ্র ইস্ত্রীর হাতে অনেক সম্পদ রাসুলাম একদিন দরিদ্রের জন্য অসহায়ের জন্য ব্যয় করো সম্পদ কুক্ষিগত করে রেখো না জাইনাব তার স্বামীর কাছে যেয়ে বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তো ব্যয় করতে বলেছেন আমি সিদ্ধান্ত নিয়েছি আমার টাকা পয়সা আমি কিছু আল্লাহর পথে ব্যয় করব। আবদুল্লাবী মাসৌদ বললেন যে আমি তো অসহায় দরিদ্র তখন স্ত্রী স্বামীকে বললেন তাহলে একটু আপনি রসোল্লা সাল্লামের কাছে যে প্রশ্ন করেন জিজ্ঞাসা করে আমাকে মসলা জেনে এনে দেন যদি আপনাদেরকে দিলে সৎকার করার দান করার স্বভাব আমি পাই তাহলে আমি আপনাদেরকেই দেব নইলে আমি দরিদ্র অসহায় তাদেরকে দেব। দর্শক আমাদের জানতে ইচ্ছা করছে তো বটেই কিন্তু বিরতির সময় হয়েছে তাই আমরা একটু বিরতিতে যাচ্ছি বিরতির পরে হাদিস্টার বাকি অংশ আমরা আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহি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 জানতে হবে জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুমাত্র ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত 10টায় বা পুনঃসম্প্রচার সকাল 8.5টায় বাংলাদেশে পিটিভি বাংলায় দ্য স্টুডেন্টস অফ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল वेलकम অল অফ ইউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু M-U-S-L-I-M I'm so blessed to be with them Watch Little Wonders at their best Vishay Shishura Pratibhudbhan Chondashat Taib Aapunashamprachar Shokal Agarotai Bangla Teixe Peace TV Banglai Didha Dando Mullabodhe Rabha Prakritavishashe Rabha Aashatunjivanjapan Dharmoke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 আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ও বারাকাত দর্শক ফিরে এলাম বিরতির পর দর্শক রসুল্লা সাল্লাম খাদিজাত ব্যবসায় বেতনের বিনিময়ে কর্ম করেছেন ব্যবসায় অংশ গ্রহণ করেছেন তাহলে তিনি ব্যবসা করেছেন কর্মচারী কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন এবং তিনি শ্রমিকের কর্ম করেছেন কর্মদাতার কর্মও করেছেন প্রতিটি বিষয়ে আমরা তার ভিতরে সুনাদ পায় আদর্শ পাই রসল্লা সাল্লা সাল্লাম সাহাবাহাম তারাও কিন্তু একই রকম ব্যবসা এবং শ্রম পছন্দ করতেন ভালোবাসতেন করতেন দর্শক আমরা আলোচনা করছিলাম আবদুল্লাহ সৈয়দ রাজি আল্লাহ তালা আনহর স্ত্রী জাইনাবের কথা যিনি ঘরে বসে কর্ম করে এবং তার বানানো দ্রব্য বিক্রি করে সম্পদ অর্জন করেছিলেন তার স্বামী তাকে বললেন আমাদেরকে দিলে হয় না যদি আমাদের স্বভাব না হয় সমস্যা নেই তুমি ব্যয় করো তার স্ত্রী বললেন আপনি তাহলে রসল্লা সাল্লাহ সাল্লামের কাছ থেকে প্রশ্ন করে মসলা জেনে আমাকে বলুন তার স্বামী বললেন বল এ আনতে আনতে তুমি যাও যে তাকে প্রশ্ন করো দর্শক খুব ভালো করে লক্ষ্য করুন স্বামী যেতে পারতেন কিন্তু তিনি স্ত্রীকে বললেন নিজে যেয়ে প্রশ্ন করতে প্রথমত স্ত্রীদেরকে মশলা মশাইল দিন জানার জন্য সত্যকার ভালো পরিবেশে পাঠানো নিয়ে যাওয়া প্রচারকদের মুখ থেকে শোনা এদিকে স্বামীদের লক্ষ্য রাখতে হবে বলা আর আঙুর অভাব আছে কিন্তু তিনি তো মসলা জানতে যাবেন আল্লা দিনের কল্যাণে তার সুবিধার জন্য মসলা জানতে যেতে তিনি আগ্রহী হননি স্ত্রীকে বলেছেন তুমি যে রসল্লা সালিসের কাছ থেকে শুনে নাও জেনে নাও গেলেন তিনি যেতে একটু সংকোচ অনুভব করতাম আমরা আমি যে দেখি একই প্রশ্ন নিয়ে আনসারই এক মহিলা রসল সাল্লাম বাড়ির দরজায় এসেছেন যে নিজের হাতে টাকা আছে লক্ষ্য করুন মহিলারা নিজেরা সম্পদ অর্জন করতেন আর ব্যয় করার জন্য কোথায় ব্যয় করলে আল্লাহ বেশি খুশি হবেন জানার জন্য রসলা সাল্লি আসাল্লামের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন বেলাল আসলেন কি ব্যাপার আপনারা কি চান তারা বললেন আমাদের এই প্রশ্ন রয়েছে আমরা যদি আমাদের স্বামী সন্তানদের জন্য ব্যয় করি তাহলে কি আমরা দানের সাপ পেয়ে যাব অন্য হাদিসে এসেছে রসোলা সাল্লাম বললেন এদিন করাটা বেশি হবে তাতে কি আমি সোয়াব পাবো নাকি আমি অন্যান্য দরিদ্রদের জন্য ব্যয় করবো রসল্লাহ সাল্লাহাম বললেন সদাখা আবদুল্লাহ আবদুল্লাহ ঠিকই বলেছে তুমি ব্যয় করো সব জায়গায় তবে তোমার স্বামী এবং তোমার সন্তানদের জন্য ব্যয় করলে এটা তাদের অধিকারও বেশি তুমি সবও বেশি পাবে সময় দর্শক এই হাদিসটা একটু ভালো করে আমরা পর্যালোচনা করার চেষ্টা করি প্রথম দেখি মুসলিম নারীরা ঘরের কোনো বসে থাকতেন না গল্প করে সময় কাটাতেন না তারা নিজেরা উপার্জন করতেন দ্বিতীয় যেটা বুঝি ইসলামে নারীদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে উপার্জনের এবং ব্যয়ের যেটা দেড় বছর আগে নয় একশো বছর আগেও অন্যান্য সমাজের মানুষেরা কল্পনা করতে পারত না নিউ ইয়র্কে খ্রিস্টাব্দের দিকে একটা আইন পাশ করা হয় ম্যারিড ওমেন্স প্রপাহটি অ্যাক্ট বিবাহিত মহিলাদের সম্পত্তির অ্যাক্ট কি জন্য কারণ বাইবেলের আলোকে মহিলারা তাদের পিতামাতা থেকে কিছু পান না সব পুরুষ সন্তানেরাই পায় এর এরপরেও যদি কোনো মহিলা নিজের পরিশ্রমে কিছু টাকা পয়সা সম্পদ জমা জমি আয় করেন বিবাহের পরে এগুলোর ম্যাজিস্ট্রেটই ক্ষমতা এগুলো পরিচালনার ক্ষমতা স্বামীর উপরে চলে যায় আইনে শরিয়াত তাদের ধর্মে স্ত্রী সম্পদ উপার্জন করেছেন জমি কিনেছেন টাকা পয়সা সঞ্চয় করেছেন স্বামীর অনুমতি ছাড়া ব্যয় করতে পারবেন না কিন্তু স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া এগুলো ব্যয় করতে পারবে। এই জুলুম থেকে বাঁচানোর জন্য এই অ্যাক্ট পাস করা হয় আর ইসলামে সেই শুরু থেকে এই ধরনের কোনো সুযোগ রাখেনি দর্শক স্ত্রীর যদি লক্ষ টাকাও থাকে স্বামীর অধিকার নেই বলার যে তোমার টাকা আমাকে দাও এমনকি এই অধিকার নেই বলার যে তোমার খরচটা তুমি নির্বাহ করো না স্ত্রীর ভরণ পোষণ কাপড় চোপড় সন্তানের ভরণ পোষণ কাপড় চোপড় সবই স্বামীর দায়িত্ব স্ত্রীর টাকা ব্যাংকে থাকবে গচ্ছিত থাকবে ইচ্ছা মতো ব্যয় করবেন স্বামী চাইতে পারে যে আমাকে কিছু সাহায্য করো দাবি করতে পারে না তৃতীয় বিষয় দেখুন আবদুল্লনা সৌদার মহাজির ছিলেন তিনি সম্পদ ছেড়ে এসেছেন মক্কায় তিনি দরিদ্র কোনো রকমের সংসার চালাচ্ছেন তারপরও স্ত্রীকে বললেন তোমার যদি আমাদের পিছনে ব্যয় করলে সব না হয় তাহলে আমি চাই না যে তুমি আমাদের পিছনে ব্যয় করো যেখানে সাব হয় সেইটা কর কাজেই নারীগণ মুসলিম উম্মার প্রথম স্বর্ণযুগের নারীগণ কিন্তু বসে না, তারাও কর্ম করতেন নিজে হাতে কর্ম করতেন আমরা আমাদের সমাজে অনেক সময় এই ছোট কর্মকে নিজে হাতে টুপি বানাবো নিজে হাতে কিছু কর্ম করে এগুলো বিক্রয় করব এটা পছন্দ করি না এটাকে আত্মমর্যাদার পরিপন্থী বলে মনে করি কিন্তু এই কর্মকে ঘৃণা করাটাই রসল আসালামের শিক্ষা ইসলামের শিক্ষার বিপরীত দর্শক যেটা আমরা বলছিলাম তাহলে উপার্জনের পথগুলো কি কী একটা হলো ব্যবসা করতে হবে অথবা নিজে কর্ম করতে হবে ব্যবসার উৎসাহ রসুল্লাহ যেমন দিয়েছেন ব্যবসায় অবৈধতার ব্যাপারে সতর্ক করেছেন কারণ হারামের সম্ভাবনা ব্যবসায় সবচেয়ে বেশি কর্মও রয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন শাহেক নাসরুদ্দিন আলমানি সোহেব হাসান বলেছেন অন্যান্য মহাদ্দগঞ্জ সোহেব হাসান বলেছেন আল্লাহ রসুল সাল আলী বলছেন সত্যপরায়ণ বিশ্বস্ত ব্যবসায়ী আল্লাহর কাছে কিন্তু যদি ব্যবসার নামে আপনি সত্য থেকে বিচ্যুত হন প্রতারণা করেন বিশ্বাস ভঙ্গ করেন তাহলে এটা খুবই ভয়ঙ্কর আর এ বিষয়ে আল্লাহ রসুলাম একটা হাদিসে এক ব্যাখ্যে বলে দিয়েছেন অনেকেই ব্যবসায়ী দিন ব্যবসায় প্রতারণা মিথ্যা ফাঁকি দেওয়ার দরজা অনেক থাকে তবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সত্যপরায়ণ হবে মানুষের কল্যাণমুখী হবে ওই ব্যবসায়ী বেঁচে যাবে দর্শক ব্যবসায়ের পাশাপাশি কর্ম শ্রম পরিশ্রম এগুলোর মাধ্যমে উপার্জন করা ইসলামের নির্দেশনা আর এই শ্রমের একটা বিশেষ দিক হল কৃষিকাজ এই বিষয়ে রসুল্লাহলাম বিশেষ উৎসাহ প্রদান করতেন কৃষিকাজ আল্লাহ রসুল সাল্লাম বিভিন্নভাবে উৎসাহ দিয়েছেন সোহেব খারি ও মুসলিমের হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন কোন মুসলিম যদি কোনো কিছু রোপন করে বপন করে গাছ লাগায় বৃক্ষ রোপন করে ফসল ফলায় এর থেকে যা কিছু ভক্ষণ করা হবে খাওয়া হবে তার জন্য সদাকার সব হিসেবে জমা হবে। কেউ চুরি করে নিয়ে যায় ওটাও তার জন্য সদাকার সব হিসেবে জমা হয়ে যাবে। প্রাণী প্রাণী, প্রাণী, যদি তার থেকে কিছু খায়, বন্য পতঙ্গ, পাখি ওটাও তার জন্য সদাকা হিসেবে লেখা হয়ে যাবে কেউ যদি তা কিছু নষ্টও করে এটাও তার জন্য সদাকা হিসেবে লেখা হয়ে যাবে আল্লাহ আপনি নিজে ফসল ফলিয়েছেন গাছ লাগিয়েছেন নিজে ভক্ষণ করছেন সন্তানেরা ভক্ষণ করছে অন্য মানুষ করছে আপনি মজা পাচ্ছেন তৃপ্তি পাচ্ছেন বিক্রয় করছেন পাশাপাশি খেয়ে গেছে আপনার জন্য সদাকা লেখা হয়ে গিয়েছে আপনার কোন ক্ষতি নেই অন্য হাদিসে সহি মুসলিমের হাদিসে আল্লাহ রসুল সাল্লাম বলছেন মাহমিন মুসলিম যদি কেউ কোনো কিছু রোপন বপন করে গাছ লাগায় ফল ফসল ফলায় এ থেকে মানুষে প্রাণী খাক পাখি খাক্তার বলছেন মান গার যখন কেউ কিছু রোপন বপন করে গাছ লাগায় ফল ফসল ফলায় এর থেকে যে পরিমানে ফল ফসল বেরবে। ওই পরিমাণে সবাব তার জন্য লেখা হয়ে যাবে আল্লাহ একবার আপনি জমিতে ফসল ফলিয়েছেন গাছ লাগিয়েছেন আপনার নিজের প্রয়োজনে আপনি ঘরে ফসল তুলেছেন বিক্রয় করেছেন খেয়েছেন এগুলো দুনিয়ার সব প্রয়োজন মিটিয়েছেন এগুলোর সব ছাড়াও যে পরিমাণে ফসল হবে আপনি খান অথবা মাটিতে ঝরে যাক কীট পতঙ্গে খেয়েছে আপনি বিক্রয় করেছেন অন্য লোকে খেয়েছে সব কিছুই আপনার সদাকা হিসেবে আমুল জমা কাজেই মোমিনের তো চিন্তা করতে হবে যত বেশি ফসল ফলে তত তো আমার লাভ যত বেশি ফল ধরে ততই তো আমার লাভ আমার অন্যান্য লাভের পাশাপাশি আমার আমল নামাই সদাকা লেখা হয়ে সম্মানিত দর্শক এই কৃষি এবং রোপন বপন বিক্ষরোপণ, ফল ফসল ফলানোর বিষয়ে রাসল সালাম আরো অনেক নির্দেশনা দিয়েছেন এ পর্বে আমরা আর আলোচনা দীর্ঘ করতে পারছি বিদায় নিতে হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিলে আমরা পরবর্তী পর্বে এ বিষয়ে আরও আলোচনা করব আল্লাহ তালা ততদিন আমাদের ভালো রাখুন এই দোয়া করে শেষ করছে আজকের পর্ব সুফহান হলে সহায়ক কিছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল ওর আন শিরোনামে कुरान भोजवार जन्की विषय ज्ञान रखा जरूरी जानते हम देख कुरान और इसलामी आदर्श प्रति रविवार रत साढ़े आठ टे पुन सम्प्रचार सकाल सार्लादेटी बांगल है मर मुज अब्दुर এবং দয়া প্রেমময় এবং দিয়ে সৃষ্টি করে দিয়েছে জানুন কেন উনি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে। आलिम संसर्गे बुधवार रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टाय बांगे पीस टी बांगल्